আবদুল্লাহ রদিল তাল হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন হিজর নামক স্থান অতিক্রম করলেন তখন তিনি বললেন তোমরা এমন লোকদের আবাসস্থলে প্রবেশ করো যারা নিজেরাই নিজেদের উপর জুরম করেছে প্রবেশ করলে ক্রন্দনরত অবস্থায় যেন তাদের প্রতি যে বিপদ এসেছিল তোমাদের প্রতি সেরকম বিপদ না আসে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাহনের উপর আরোহী অবস্থায় নিজ চাদর দিয়ে চেহারা ডেকে নিলেন